আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার প্রতিষ্ঠান থেকে তাকে চিকিৎসার জন্য টাকা দেন তো উনি চিকিৎসা না করে হজে যাবেন কেন ওনাকে চিকিৎসার জন্য টাকা দেওয়া হয় চিকিৎসা বাবদ উনি চিকিৎসা করবেন আর যদি ওনার চিকিৎসা না লাগে যে উনি আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছেন তাহলে তিনি প্রতিষ্ঠানকে জানাবেন যে আমার চিকিৎসা এখন আর লাগে না আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়ে গেছি কিন্তু উনি প্রতিষ্ঠানকে জানাইতেছেন উনি অসুস্থ আর এখান দিয়ে আসলে উনি সুস্থ ওই টাকা দিয়ে উনি হজে যাবেন এটা তো প্রতারণা এটা দোকাবাজি আর এরকম দোকাবাজি করে প্রতারণা করে হজে যেতে বলা হয় নাই হজ খালি গেলেই তো হবে না আমি কীভাবে যাচ্ছি আমার টাকাটা হালাল কিনা কোথা থেকে আমার ইনকাম এই সব জেনে বুঝেই হজে যেতে হজ যদি খরচ না হয় তাহলে জোর করি আরেকজনের টাকা দিয়ে মিথ্যা আপনি কথা বলে সহজ দেওয়ার কোনো দরকার নাই বরং এটা স্বাভাবিক পরিবর্তে আরো গুণা হবে জি শারীরিক শক্তিও লাগবে আর্থিক সামর্থ্য সব লাগবে জিটা করি জি আলহামদুলিল্লাহ ভাই জানতে চাইছেন যে এক বড় বোন তার ছোট বোন এবং তার ছোট বোনের সাথে যেতে পারবে কিনা কোনো অবস্থায় কিছুতেই যেতে পারবেন না কারণ বোন তার বগ্নিপতি তার ছোট বোনের জামায় তার মাহারাম না সুতরাং তার সাথে কোন অবস্থায় ওমরায়ও যাওয়া যাবে না হজেও যাওয়া যাবে না কোন সফরেও যাওয়া যাবে না সফরও তার সাথে হারাব যদিও বোন সাথে থাকে বোন সাথে থাকলেও যাওয়া যাবে না আর হজ ওমরার ক্ষেত্রে এটা দীর্ঘ সফর এটার অনেক জায়গা এমন এমন জায়গা আছে যেখানে মাহারাম দরকার হয় তখন বাধ্য হয়ে একজন পুরুষের সহযোগিতা সে গুণাগার হবে যদি চার কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকলে যেহেতু জিজ্ঞাসা করেছি খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দর মজার প্রশ্ন আলহামদুলিল্লাহ আল্লাহর ব্যাপারে তার আঁকেই না পরিচ্ছন্ন না পরিষ্কার না তাহলে তার হজের কি অবস্থা বা তার কি অবস্থা মূলত আসলে হজের চাহিদায় গুরুত্বপূর্ণ হইলো তার আঁকেইটা আকাইদা যদি বিশুদ্ধ না হয় তার চলা তার হজ তার জাকাপ তার সিয়াম কোনো এবাদতে কাজে আসবে না এজন্য হজের চাইতে গুরুত্বপূর্ণ হলেও তার আকেইদা পরিষ্কার করা আঁকইদা সহি করা তা আকেইদা সহি করতে হলে প্রথমে আল্লাহ সম্পর্কে তার আঁকিদা পরিষ্কার থাকতে হবে আল্লাহ কোথায় আল্লাহ অবস্থান কোথায় আল্লাহ আকার আছে কি নাই তারপরে আল্লাহ সুবানতালার তাওদের ব্যাপারে তাউিদুরুল ববিয়াদ তাওহিদুল লোহিয়ত তাহিদুল আসমা ওসিফাদ এইগুলোর ব্যাপারে তার আকিদা পরিষ্কার হতে হবে তারপরে হজ আর অন্যান্য বাদত কবল হওয়া না হওয়া হ্যাঁ আর ভাই বলছেন যে তিনি অনেককে জিজ্ঞাসা করছেন এমন এমনকি থাকে তাকে দৌড়াইছেন যে তিনি এই প্রশ্ন কেন করতেছেন এটা বাস্তব আমাদের দেশে অনেক আলেমও বলেন যে এটা জিজ্ঞাসা করা যাবে না আল্লাহ কোথায় এটা জিজ্ঞাসা করাতে হবে না অথচ আল্লাহ রসুল একজনকে জিজ্ঞাসা আইন আল্লাহ জিজ্ঞাসা করতে হবে আল্লাহ কোথায় এই ব্যাপারে তার আকিদে পরিষ্কার কিনা বিশুদ্ধ কিনা এটা জানতে হবে নাকি সে জাহামি আকিদে বিশ্বাস করে বসে আছে নাকি সে আহ সুন্নতামা তার আকিদে আছে এটা তো তার অবশ্যই জানতে হবে জি জি আলহামদুলিল্লাহ মসজিদে যদি থাকে। এখানে দুটি পারে কোরআনে কারিম আছে অনুবাদ নেই তার মোবাইলে কোরআনে কারিমের আয়াতও আছে তার সাথে অনুবাদও আছে তিনি মনে করতেছেন উনি তালাবাতও করবেন পাশাপাশি অর্থ শিখবেন অর্থ দেখবেন তাহলে তিনি মোবাইলে পড়বেন কোনো অসুবিধা নেই আর যদি দেখেন যে না মোবাইলে শুধু কোরআন কোরআনের মূল কফিটা শুধু আরবিতে তেলাবাদ করবেন মসজিদে কোরআন একাডেমির কফিও আছে এই ক্ষেত্রে উত্তম হল কোরআন একাডেমির কফি থেকে সরাসরি তালাবাত করা তো অনেক সময় দেখা যায় যে কোরআন একাডেমির কফি আছে এখানে উনি আছে বারান্দায় উনি এখান থেকে আনা নেওয়া অনেক মানুষকে ডিঙ্গেতে হয় আসা যাওয়া অনেক অসুবিধা হয় তাহলে তিনি সেখানে মোবাইলে বসে কোরআন তালাবাত করলেও কোনো অসুবিধা নাই তবে এ সরাসরি কোরআনের নোসখা থেকে কোরআনের কফি থেকে তালাবাত করাটাই ভালো জি জি বলেন জি আলহামদুলিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভাই বলছেন যে জাকাতের টাকা দিয়ে কোরবানির গরু কিনে আমি যদি গরিব এলাকায় দরিদ্র এলাকায় দিই এটা দেওয়া যাবে কি না এটা দেওয়া যাবে না মানে জাকাত ফকির মিসকিন এদের জন্য অবশ্যই ব্যবহার করা হবে এদেরকে সহযোগিতা করা হবে কিন্তু কোরবানি এটা আলাদা একটা গুরুত্বপূর্ণ একটা সুতরাং এটা যারা কোরবানি করবেন তারা তাদের কোরবানির পশু থেকে ওই গো দরিদ্র মিসকিনদেরকে সহযোগিতা করবে। এটার সাথে জাকাতের কোনো সম্পর্ক না আমি কোরবানি করলাম হয়তো আমার সামর্থ্য আছে আলহামদুলিল্লাহ আমি দুইটা গরু কোরবানি করলাম একটা করলাম এই উদ্দেশ্যে যে আমার গরিব মিসকেন ওখানে অনেক ভাইয়েরা আছেন তাদেরকে আমি সহযোগিতা করব কিন্তু এটা জাকাতের থেকে না এটা আমার মূল অর্থ থেকে জাকাতের থেকে কোন অবস্থায় কোরবানি দেওয়া যাবে না অথবা আমি যদি মনে করি ওই এলাকার বাইদের গোষ্ঠ খাওয়ার জন্য আমি জাকাত থেকে দিলাম তো ওইটা কোরবানির সময় না ওটা অন্য সময় আরেকটা হইলো জাকাতের অর্থ মানুষকে খাওয়ানোর জন্য না জাকাতের অর্থটা হলো তাকে স্বাবলম্বী করার জন্য আমি একদিন যাই তারে ভালো করে গরু চারি পাঁচটা জবাই করি খাওয়াই দিলাম আর সারা বছর সে কষ্ট করল জাকাতটা এই উদ্দেশ্যে না জাকাতটা হলো ওখানে যারা কষ্ট করতেছেন তাদেরকে আমি যাই জাকাতের টাকা দিয়ে তাদের একটা আর্থিক সংস্থান কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলাম সেই জাতে সারা বছর মোটামুটি এটার উপরে নির্ভরশীল হয়ে চলতে পারে একটা রিক্সা কিনলো একটা অন্য কিছু কিনলো কিনে সেটা দিয়ে সে আয় করে চললো এই জাতীয় ব্যবস্থাপনা করা সেখানে তাদের একদিন যায় ভালো করে খাওয়াই দেওয়া এটা হল সদাকা থেকে করব আমরা আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন আমরা সদাকা সেখানে গিয়ে টাকা পয়সা খরচ করে গরু ফাঁসটা জবাই করে খাওয়াই দিলাম এটা কোরবানির সময় না এটা অন্য অন্য সময় কোরবানির সময় শুধু কোরবানি যেটা কোরবানি হবে সে কোরবানি থেকেই আল্লা এগুলা করা যাবে এগুলা করা যাবে কিন্তু সরাসরি মাদ্রাসার বেতনের জন্য বা মাদ্রাসা পরিচালনার জন্য জাকাত ব্যবহার করা যাবে না তবে মাদ্রাসার আনুষাঙ্গিক অন্য যে মিসকিনদের জন্য ধরেন এটা একটা ইতিমখানা বানাবে বা এখানে একটা ইতিমদের লিল্লা বোর্ডিং বানাবে এই এইসব ক্ষেত্রে গরিব মিসকিনদের জন্য খরচ করা যাবে